আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকার জন্যই তো ইসলাম কবুল করা মুসলিম হয়ে জীবন যাপন করা ভালো পুরোটাই লুকি আছে ইসলামের মধ্যে আর মন্দ পুরোটাই লুকিয়ে আছে কুফুরের মধ্যে এটাই সন্ন্যত ল আল্লাহ এটাই হলো নিয়ম তার কানুন তার দস্তুর তার বিধান তার সংবিধান যে ইসলাম এটাই তোমাকে ভালো হানিয়ে দেবে আর কুফর তোমাকে মন্দের মুখোমুখি করবে ভালো থেকে বঞ্চিত করে দেবে অথব ভালো থাকার জন্যই তো আমরা মুসলিম হয়েছি ভালো থাকার জন্যই তো কোরআনকে নিয়ে বসেছি অহির জ্ঞানের এই আয়োজন তো ভালো থাকার জন্যই অতএব আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সবাইকে ভালো রাখুন আমরা যাতে সবাই ভালো থাকতে পারি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর অহির জ্ঞান দিয়ে সে চেষ্টা আমরা করছি প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদেরকে যেই মহাজাগতিক কোরআনিক সংবিধানটি কৌরনিক নিয়মটি আমরা উপহার দেব ইনশা আল্লাহ সেটি হলো সুরা নিসার উনিশ নম্বর আয়াত চার নম্বর সুরা আর নিসার নম্বর আয়াত ছোট্ট একটি অংশ আল্লাহ বলেছেন ও আশেরু হনিল মাফ এটা পারিবারিক একটি অত্যন্ত সুন্দর একটা কালজয়ী চিরস্থায়ী সফলতার একটি পারিবারিক বিধান পৃথিবীর কোনো সংবিধান পৃথিবীর কোনো বুদ্ধিজীবী পৃথিবীর কোন জ্ঞানী পণ্ডিত এত ছোট্ট কথায় পারিবারিক সমস্যাকে এত সহজে এত সুন্দরে সমাধান করে দিতে পারেনি আর পারবে কি করে তারা কি আল্লা মতো ক্ষমতা রাখে জ্ঞান রাখে সে প্রজ্ঞা রাখে প্রশ্নে আসে না আল্লাহ বলেছেন অলমা রোফ নারীদের সাথে স্ত্রীদের সাথে আচরণ করো জীবন জীবনযাপন করো বিল মাফ মা আর মাধ্যমে অর্থাৎ ন্যায়সঙ্গত জীবনাচারের মাধ্যমে ন্যায়সঙ্গত কথা ন্যায়সঙ্গত ব্যবহার ন্যায়সঙ্গত বাসস্থান ন্যায় সঙ্গত ব্যয় ন্যায় সঙ্গত ভালোবাসা ঠেলে দিয়ে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মানে লোকাচারে লোক প্রথায় যে যে দেশে তোমরা বাস করো সেই দেশে স্ত্রীগণ ওই প্রথা অনুসারে সে যে মায়া যে মমতা যে স্নেহ যে অধিকার সে ভোগ করে যে লাইফ স্টাইল সে এনজয় করে যে পরিমাণে পোশাক আশাক বিভিন্ন লাভ করে। যে ইসে আর দশজন স্ত্রী যে অধিকার প্রাপ্ত হয়ে স্বামীর ঘরে সুখী হয় তোমাকে তোমার স্ত্রীর ক্ষেত্রে সেগুলো মেনটেন করতে হবে সেগুলো দিতে হবে আর সে বিলমা রূপ এটি একটি ইমানি কোরআনি ইসলামী মহা নিয়ম কাল জয়ী কাল নিয়ম এই নিয়মে যদি কেউ সংসার গড়ে দাম্পত্য জীবনযাপন করে ইনশাল তার জীবনে কোনো অশান্তি আসবে না আসতে পারে না এটা একটা এমন সুন্দর এক বাস্তব জীবন ঘনিষ্ঠ সামাজিক বিধান এটাই পরিপূর্ণ সামাজিকতা পারিবারিক জীবনে পারিবারিক ক্ষেত্রে সেটাই হল আশের হন্যা বিলমা আরো এটি নারীদের নামে যে সুরাটি কোরআনে আছে সুরাত একটা সুরা দান করেছে সে সুরার নাম হল নারীদের সৌরা পুরুষদের উপরে নাজিল হয়েছে কিন্তু নারীদের নামে একটা সুরা কোরআনে বরাদ্দ করা হয়েছে সেই সুরারই উনিশ নম্বর আয়াত হলো এই আয়াতটি এখানে মহান আল্লাহ রাবুল ইজাতল জান জাহিনী যুগের একটি অপ নীতিকে রদ করতে গিয়ে ওই প্রসঙ্গে এই মহাজাগতিক নিয়মটি আমাদেরকে শুনিয়েছেন আমি দিচ্ছি। আমানু, লা লাকুম সমাজ তোমাদের জন্য বৈধ নয় যে জবরদস্তিমূলক কোন নারীর তোমরা উত্তরাধিকারী হবে ও আরিস হয়ে যাবে কোনো নারী তোমাদের মালিকানাভুক্ত হয়ে যাবে জোর জবরদস্তিমূলক ভাবে এটা তোমাদের জন্য হালাল নয় তার স্বামীর মৃত্যুর পরে অন্য স্বামী গ্রহণ করতে তোমরা বাধা দেবে এই বাধা তোমরা দিও না ইল্লা তবে তারা যদি সুস্পষ্ট কোনো ব্যবচার করে অশ্লীল কাজ করে তখন তো তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া যাবে সে সম্পদ নেওয়া যাবে সাথে বসবাস করো বিলফ লোক প্রথায় যে স্টেজ রয়েছে তার মতো আর দশটি স্ত্রী যে সুযোগ সুবিধা দশটি পরিবারে ভোগ করে সেই সমান অধিকার তাকেও তুমি দিতে হবে কম দিও না কোনো জলুম করতে পারবে না কোন কটু কথা কোনো বিশ্রী কদর্য আচরণ মনে ব্যথা এমন কোনো কিছু তাদের সামনে নিয়ে আসবে না বরং বিল মা আর তারা আনন্দিত হবে তারা রাজি খুশি হবে তারা ঘরে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে এমন সব ব্যবস্থাপনার অধীনে বলেন কেন কেন আউলিয়া জাহির যুগে নিয়ম ছিল কোন স্বামী যদি মারা যেত তখন তার স্ত্রীর বা উত্তরাধিকারী মালিক হয়ে যেত ওই স্বামীর যারা তারাই স্ত্রীর স্ত্রীর বিষয়ে এই নিবর্তন মূলক নির্যাতন মূলক এই ব্যবস্থাকে রদ করে দিয়ে আয়াত নাজির হলো প্রিয় ভাই বোনেরা কত দুঃখ লাগে আজকে যখন অনেক নারীকে বলতে শুনি যে ইসলাম নারীর উপরে জলুম করেছে ইসলাম তো জুলুম থেকে তোমাকে বাঁচিয়েছে তুমি মজলুম ছিলে ইসলাম রক্ষা করেছে এই যে দেখো এই যে আয়ারটি যে কি নিয়ম ছিল একজন স্বামী মরে গেল তার স্ত্রী তার স্বামীর ওয়ারিসদের সে সম্পদে পরিণত হয়ে গেল তার আর কোনো কিছু করার নেই কত বড় নির্যাতন ভাবতে গেলে কত বড় নিপীড়ন সে নিপীড়ন থেকে তো ইসলামই তাকে রক্ষা করেছে তো ইসলাম রক্ষা করে বলছে আসেরু হন না প্রিয় ভাই বোনেরা আসেরু এটা আরবি শব্দ ঈর্ষা শব্দ থেকে এটি নির্গত হয়েছে ঈর্ষাতন শব্দের অর্থ হলো কামাল পূর্ণতা কোন জিনিস একেবারে পরিপূর্ণ হওয়া কম্প্রিহেন্সিভ হওয়া অর্থাৎ যেমন আশারতন মানে দশ সংখ্যার মধ্যে পরিপূর্ণ এক দুই তিন চার হয়ে হয়ে দশক পর্যন্ত যখন যায় তখন এটাকে আশারতন বলে আরবিতে মানে এটা কমপ্লিট একটা সংখ্যা হয়েছে পরিপূর্ণ একটা দশক হয়েছে তো সেখান থেকে কিন্তু আশের শব্দটি এসেছে তার মানে পরিপূর্ণ আল্লাদর্শন সমূহের অন্তর্ভুক্ত একটি নিদর্শন হলো তিনি তোমাদের ভেতর থেকে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন পুরুষের ভেতর থেকে নারীকে বের করেছেন পুরুষকে আগে আল্লাহ সৃষ্টি করেছেন তারপরে পুরুষের ছোট্ট একটা অংশ সেই অংশ দিয়ে আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন বামের একটি হাড্ডি থেকে সৃষ্টি করেছেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা সেই আয়াতে বলেছেন যে তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য স্ত্রী তৈরি করেছেন জীবন সঙ্গনে বানিয়েছেন তোমার সুখ দুঃখের ভাগিনী তৈরি করেছেন আল্লাহ তোমার জন্যে তোমার ভিতর থেকে তাকে আবিষ্কার করেছেন সব আল্লাহ তারপর কেন সেটা করেছেন আল্লাহ বলছেন লেতাস কোনো ইলেহা তার কাছে যাতে তুমি শান্তি পেতে পারো বহির জীবনে আসলে মানুষের দুটা জীবন একটা হলো বাইরের জীবন একটা ভেতরের জীবন একটা পথ ঘাট মাঠে ময়দানের জীবন আর একটা গৃহের ছায়া শুনে বি জীবন একটা অভ্যন্তর জীবন ঘরের জীবন ঘরোয়া জীবনটার জন্য হলো নারী রা সৃষ্টি আর বাইরের জীবনের জন্য হলো পুরুষ করে দিলাম ইনশাল সামনে সময় হয়েছে একটি বিরতির বিরতির পর আবার আসছি ইনশাল إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن وحان الله رفق تكي पोथी नाजल की तो महानवीर शिल्कर बिुद्धे तहिद प्रतिस्था मानवतार कल्याण कत कार्यकी भावे कुरान हिदायत नहीं कोटिकोटी मानुषर जीवन हल आलोकित देखुरान आलोक कल सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीस टी बांगल्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 কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কাল রাত আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায়পরায়ণ হতে সাহস লাগে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 তার কাছে গিয়ে তুমি শান্তি পাবে তুমি আনন্দ পাবে তোমার মনটা বাইরের কষ্টকর জীবন যাপন করে তুমি যখন ঘরে ঢুকবে স্ত্রী তার আছল দিয়ে তোমার ঘাম মুছিয়ে দেবে তোমাকে একটু খাবার দেবে তোমাকে একটু খেদমত করে দেবে তোমার বাইরের কি যন্ত্রনা হয়েছিল সে যন্ত্রণা শুনে একটু তোমাকে সেখানে তো আছে শান্তির খনি শান্তির আকর সেখানে পড়ে আছে নবীজি আসলেন বললেন খাদিজা জাম জাম আমাকে একটু চাদর উড়িয়ে দো ঢেকে দাও করছে ঢেকে দিলেন শান্তির খাদিজা নবী মোহাম্মদকে বাইরে জালাতন থেকে তিনি একটু ডেকে দিলেন তারপরে কি হয়েছে পুরো সংবাদ পুরো কাহিনী ঘটনা শুনে বললেন আমার স্বামী প্রিয় স্বামী মোহাম্মদ আপনি ভয় পাবেন না কোনো চিন্তা করবেন না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না মায়ুক জি রোজি রোজগার নেই ঘরে খাবার নেই আপনার কাছে লিস্ট আছে আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন অতাকৃত আপনার কাছে কোন মেহমান আসলে মেহমানদারি করেন হাকি শান্ত করে তুললেন এই জন্য আল্লাহ বলেছেন লেতাসক ইলে এই জন্য নারী জাতিকে আল্লাহ বলেছেন ও কর্না পি বুই ঘরে থাকো নালে পুরুষটা বাইরের এ লেবারি করে এ কষ্ট করে সেখানে পাহাড় কেটে চলবে জন্য তুমি ঘরে থাকো তোমার ঘর তোমার যান আজকে অনেক মহিলা মনে করে ঘর আমাদের বন্দিখানা জিন্দান খানা জেলখানা না নারী তুমি ভুল বুঝেছো তোমার জেলখানা হলো বাইরের জীবন তোমার জীবন যৌবন সৌন্দর্য লাবণ্য সবকিছু ধ্বংস করে রাস্তার ইটের বোঝা চাপিয়ে দিচ্ছ ফুলটাকে কছলিয়ে দুমে মুসে শেষ করে দিচ্ছ ফুল দিয়ে কি ইটের কাজ করানো যায় নারীরা তো ফুল্লাহ ফুলের জন্য পাথর ভাঙ্গা সভা পায় না ফুলের জন্য শুভায় কি সে ফুলের ডালে থাকবে সে গ্রাম দেবে সুগ্রানের পরিবেশকে সাথে আচরণ করো ন্য তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়ামা সৃষ্টি করেছেন আসলে সমাজ ছিল বিবেকের উপরে আর পরিবার চলে ভালোবাসার উপরে এখানে তো আই লাভ ইউ বলতে হবে স্বামীকে বলতে হবে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি পৃথিবীতে যদি আই লাভ ইউ বলার কোনো জায়গা থাকে মানুষের জন্য সেটা হলো পরিবার আমি তোমাকে ভালোবাসি স্বামী বলবে তার স্ত্রীকে স্ত্রী বলবে তার স্বামীকে স্বামী তার স্ত্রীর জন্য প্রেমিক আর স্ত্রী তার স্বামীর জন্য প্রেমিকা প্রকৃত প্রেমিক প্রেমিকা তো তারাই নবীজির প্রেম আয়সার জন্য বিখ্যাত ছিল সাহাবি সমাজে সবাই জানতো যে আয়সাকে নবীজি বলছেন আমার স্ত্রী জীবন সঙ্গী আয়সাই তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়া জীবন প্রিয়া আমার আমর আব্দুল আহ মনে করলেন আমি তো মেয়ের কথা জিজ্ঞাসা করিনি দেখি পুরুষদের ব্যাপারে কে সবচেয়ে বেশি প্রিয় রেজাল কোথায় চলে যায় ভালোবাসার সিরিয়ালের মধ্যে লিস্টের মধ্যে আর ভয়ে জিজ্ঞাসা করি নাই তো এখানে দেখুন আজকে ভালোবাসা পথে কাটে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংস করে ফেলা হচ্ছে এই ভালোবাসা যদি ঘরের মধ্যে চর্চা করা হয় তাহলে এই প্রেমময় মমতায় করা এই ঘরে যে শিশু আসবে সেও মমতা শিখবে সেও সেও শিখবে। সেখানে দয়া করতে শিখবে এই জন্য মা বাবার উচিত নিবিড় ভালোবাসায় ভালোবাসার বন্ধনে একে অপরকে আবদ্ধ করে রাখতে আসলে পরিবার চলে ভালোবাসার উপরে এই আয়াতে পরিবারের ভিত্তি স্থাপন করে দেয়া হয়েছে প্রেমের উপরে পরিবার চলবে প্রেমের ভিত্তিতে মহাব্বতের ভিত্তিতে ভালোবাসার ভিত্তিতে প্রেমগুলো কেন সিনেমায় চলে গেল প্রেমগুলো কেন রাস্তায় পথে ঘাটে মাঠে ময়দানে যেখানে সেখানে চলে গেল এই জন্য ঘর উজাড় হয়ে যাচ্ছে ঘরের ভালোবাসা ঘরে ফিরিয়ে আনতে হবে ওজাওয়াল ভাই এরকম মোম ও আবু যদি বলেন তাহলে ঘরে বলুন আপনি কেন বয়ফ্রেন্ড ফ্রেন্ড নেবেন আপনি কেন গার্ল ফ্রেন্ড নেবেন আপনার স্বামী কি আপনার বয়ফ্রেন্ড নয় স্বামীর মতো উত্তম বয়ফ্রেন্ড কোন স্ত্রী কোন মহিলাকে তার জীবনের মনের সকল মাদুরীমা মিশিয়ে আপনাকে উজ্জ্বল করছে নুরহানি করছে সুখময় করছে আপনাকে ফেলে চলে যাচ্ছে না আরেক পুরুষের সাথে কোনো খেয়ানত করছে না বিশ্বাসঘাতকতা করছে না একজন পুরুষের জন্য তার স্ত্রীর লিভিং টুগেদার করো একসাথে বসবাস করো হালাল নুরে নুরানি রহমতে বরকতে নেমতে শান্তি সুখে পবিত্রতায় পরে আছে যে ঘর সেই ঘরে তোমরা বসবাস করো স্বামীরা রুক্ষ হবেন না মনে রাখবেন আপনার হাসি কিন্তু সীমিত। আপনার আনন্দ সীমিত আপনি অনন্ত হাসির মালিক নন অনন্ত সুখের অনন্ত প্রেমেরও আপনার আপনারা নেই অতটুকু ভালোবাসা আপনার নেই আপনি যদি আপনার প্রেমটুকু রাস্তার কন্যাদেরকে দিয়ে দেন ঘরে কি দেবেন আপনার যেটুকু হাসি অফিস সহকারীর সাথে বসে বসে সারাদিন হাসছেন আর স্ত্রীর কাছে এসে মুখটা একেবারে কালো সন্ধ্যাবেলার মতো করে বসে আছেন অথবা বিল্ডিং এর এক কণা গিয়ে শুয়ে আছেন কিভাবে সংসার টেকবে বাইরে অত বেশি হাসবেন না হাসি পুরিয়ে যাবে তো হারাম কোনো মেয়েকে হারাম কোনো ছেলেকে আই লাভিয়ে বললে সেখানে অনৈতিকতার যেই বিষ বাষ্প কালিমা ছড়িয়ে যাবে ওর পরিণতি জীবন ধ্বংস হবে এবং আখেরাতে বরবাদ হয়ে যাবে অথবা এগুলো সংরক্ষণ করুন সংরক্ষণ করে নিজের স্ত্রীকে দান করুন আর স্ত্রীরাও আপনাদের হাসিগুলোকে বাইরে না বিলিয়ে স্বামীকে বিলান আপনি কেন সুন্দর পোশাকটা পরে রাস্তার বন্ধুগুলি রাস্তা কে আছে বন্ধু ওরা তো ভোগী ওরা ধর্ষক আজকে দেখুন দেশের নারীদের কোনো নিরাপত্তা নেই কেন নেই এই নেই যে নারীরা তার রূপ লাব পথের বন্ধুদেরকে বিলাচ্ছে অধিকাংশ নারীরা এই জন্য পথ গাঠ নিরাপত্তাহীন হয়েছে নারীরা ধর্ষিতা হচ্ছে তারা নিহত হচ্ছে জীবন ধ্বংস হচ্ছে এটা কি আপনারা জানেন না অবশ্যই জানেন অতএব আল্লাহ তো বলেছেন রাহমা। প্রেম চর্চা করো এটা জন্য একটা ঘর লাগবে একটা পারিবারিক বাঁধন লাগবে একজন ইমাম একজন একজন অভিভাবক আল্লাহ একটা নিয়ম লাগবে একটা মহাজাগতিক পবিত্র বন্ধন লাগবে সেই বন্ধনে বেঁধে নারীটাকে বেঁধে পুরুষটাকে বেঁধে তারপরে বারো আই লাভ ভালোবাসি এটা টেকসই ভালোবাসা একেবারে কে আমত পর্যন্ত অনন্ত কাল এ ভালোবাসা থাকবে আসার ব্যাপারে বলা হয়েছে ওই নাহাস যাও যৌবন আলাদা দিয়েছেন এটা তো একদিকে যখন ব্যয় পথে ব্যয় করুন যে পথে ব্যয় করলে যৌবনটা টেকসই হবে পবিত্র হবে আপনি আরো বেশি যৌবনকে সংরক্ষণ করতে পারবেন এবং এই যৌবন অনন্ত যৌবন এনে দেবে আপনার জীবনে এজন্যই প্রিয় ভাই বোনেরা ঘর রক্ষা করতে হবে নারীদের সাথে ব্যবহার করতে হবে নারীদেরকে ভালোবাসা দিতে হবে এখানে আল্লাহ বলেছেন এই মহা জাগতিক নিয়মের মধ্যে আশেরু হনমা রুফ তাদের সাথে আচরণ করো ন্যায়সঙ্গত ভাবে নারীরাও আচরণ করবে ন্যায়সঙ্গত ভাবে নারীরা ভালোবাসা দেবে প্রেম প্রীতি নিবেদন করবে স্বামীকে ঘরকে প্রেমময় করে তুলবে তার প্রেম বাইরে বিলাবে না তার রূপ সৌন্দর্য বাইরে বেরবে না উপর চাপানো আছে তেমন অধিকারও আবার তাদের জন্য পাওনা হিসেবে রাখা আছে এমন তো নয় যে শুধু কষ্টই করবে কষ্ট যা করবে তার বিনিময় সমান সমান তারা লাভ করবে এমনি আব্বাস তিনি বলতেন যে আমি আমার স্ত্রীর জন্য সাজগোজ করি যেমন আমার স্ত্রী আমার জন্য সাজে আমাদের দেশে তো শুধু স্ত্রীরা সাজে স্বামীরা সাজগোজ কমই করে এটা তো অন্যায় স্ত্রী যেমন অলঙ্কার পরে সাজগোজ করে আপনি পুরুষ হিসাবে পুরুষের যে অলঙ্কার আপনি সুগ্রাণ সুবাস আপনি মাখবেন আপনার চুলগুলোকে সুন্দর আশ্রাবেন একটা সুন্দর পোশাক পরবেন আপনার স্ত্রীও একজন আপনারই মত মন তার ভিতরে আছে তিনিও একজন সুপুরুষ দেখতে চান এটা সুন্দর পুরুষ দেখতে চান আপনি বাহির থেকে উস্কু খুশক চুল নিয়ে স্ত্রীর পাশে বসলেন তার নাকে না কে হল বিশ্রী এমনটা করবেন না করতেন না তারাও সাজগোজ করতেন এটাও কিন্তু আশের ওহন্না বেল মারো সময়ের অভাবে কিন্তু আজকে আর কথাগুলো বেশি বলতে পারলাম না মদ্দা কথা হল স্বামী স্ত্রীর পারিবারিক জীবনটা প্রেমময় হতে হবে ভালোবাসায় তার তানা বানা হবে ভালোবাসা প্রেম প্রীতি সেখানে প্রত্যেকে প্রত্যেকের অধিকার পরিপূর্ণ ভাবে পরিপূর্ণিক নিয়মটি আমরা সকলে পালন করার চেষ্টা করবো আল্লাহ তান করুন আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ ইউকে पाउंड उंड नंबर शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठ मेल कर रेट पिस डट ई मानवतार समाधान অসন্তুষ্টি মানুষ তো আদম সন্তান বিন আব্দালাম ডুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের ण देखु परिणती आज रत आठ ट्रचार सकाल साढ़े छायदेश